স্মিল হিহ মহি সবিলি আদৌ ইর হিয়াল বসে وَمَا ও সুবহ নী هكيتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهن جلا نوري بهدي الحق أرشدنا هكيتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهن جلا نوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير ال... فلق اصوتنا بسنته انتنوري نهجيل حق ارشدنا لازمتم حافظنا الله يسعدنا عرفنا اخوة الايمان وللاخيار بكل الفن وتجمعنا محبتنا وص قل القول نعرفه وخير الخلق يعرفنا تعالينا على الأحقاد مع المخطي تسامحنا تنافسنا بحفظ الآي وهذا ما يميزنا السلام عليكم ورحمة الله وبركاته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 الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا واشهد الله لا إله إلا الله وحده لا شريك له اقرارا به وتوحيدا واشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا أما بعد فهذا اعتقاد الفرقة النازية المنصورة إلى قیام الساعة أهل السنة والجماعة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 কে বলতে পারেন শেখুল ইসলাম এটা তার প্রসিদ্ধ নাম শেখুল ইসলাম তার উপাধি হ্যাঁ বড় বড় ওলামাইকেরামরা তার এই উপাধি দিয়েছেন উপাধি নিজে থেকে নিয়ে নেওয়া নাই অথবা কারো ব্যক্তিগত দেওয়া নাই কোরআন সন্ন্য আলেম আলমারা যুগে যুগে তাকে শেখ ইসলাম খেতাব বা উপাধি দিয়েছেন তার দাদির নাম ছিল তাই না দাদি ফা ছিলেন তো দাদির সাথে সম্পৃক্ত করে ইবনে তাইমিয়া বলে পরিচিত তিনি তার আসল নাম কি মাসা আল্লাহ ভালো বলতে পারছেন আহমদ আহমদ না আমাদের দেশের নাম উচ্চারণ কিন্তু আহমদ এটাও ভুল আর আর একটা হচ্ছে আহমেদ ইংরেজি থেকে নেওয়া ইংরেজিতে যার ফলে আহমেদ বলে ভুল আহমেদ নাই আহমদরাম বেরাসুল ইয়াতি আহমদ আর সুসংবাদ দিচ্ছি ইস আলিস বলছেন বেরাসুল এক রাসুলের ইয়াতি মিমবাদি যিনি আমার পরে আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ আহমদও নয় আর দেশিম আর না হলে নন মুসলিমদের কাছে কাফেরদের কাছে Prophet Muhammad মুহাম্মেদ মুহেদ নয় বিকৃত আহমদ ইবিনের নাম আল আকিদ ওয়াসে আল আকিদ আ এই কিতাবের নাম এই যে নাম এই নামের অর্থ করতে গিয়ে এক অনুবাদক ভুল করেছে হ্যাঁ মধ্যম না কত ভুল বুঝেছে ওয়াসেত হ্যাঁ ওয়াশেত মানে হচ্ছে মধ্যম পন্থা না ওয়াসেত মানে মধ্যম পন্থা নয় ওয়াস মানে মধ্যম পন্থা লেখা আল্লাহ ওয়াসাতা এইভাবে তোমাদেরকে মধ্যম পন্থী করেছি আল্লাহ বলছেন ওয়াসাত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 এতে রয়েছে আহ্ন জামাতের আকিদা বিশুদ্ধ আকিদা কোরআন ভিত্তিক আকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে সাহবা একে সম্পর্কে ইমান সম্পর্কে ইত্যাদি ইত্যাদি আউলিয়া কাম সম্পর্কে বিভিন্ন দিকগুলি রয়েছে বিশেষ করে আল্লাহ আল্লাহবুল আলমিন আসমা সেফাত নাম এবং গুনাবলী সম্পর্কে বিস্তারিত এতে আকিদার আলোচনা আছে এটা হচ্ছে এই মূল বিষয় একটি শহর রয়েছে ওয়াসেতের অধিবাসীরা রহমতুল্লাহ জামাতের আকিরা সম্পর্কে জানতে চেয়েছিল তাদের উত্তরে এই কিতাবটি লিখেছিলেন এটাতে একটা চিঠির উত্তর হ্যাঁ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 আটষট্টি মোটামুটি সাতষট্টি থেকে আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি ষাট থেকে বয়স হচ্ছে তেষট্টি হর পর তেষট্টি তেষট্টি অধিকাংশ লোকের বয়স আর অধিকাংশ আপনারা আহ পার করে গেছে তারা বেশি দিনের সময় নেই আপনি যে চল্লিশ পার হয়ে গেছে আর বাকি সামনে তাহলে আছে বা কতদিন ২০ বাইশ বছর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 লেখক বলছেন মো সানেফ দুটোর আর অতি দয়ালু আর রহমান আর রাহিম বিসমিল্লা দিয়ে এই কিতাব শুরু করেছেন আর তারপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ মানে বিসমিল্লাহ উল্লেখ করেছেন আর আলহামদুলিল্লা উল্লেখ করেছেন এই মর্মে তিনি একটি হাদিসের অমল করেছেন যদিও হাদিস আল্লামা আলমানি রহম্লা এবং অন্যান্য আরো তার আগের মহাদিসরা পরে মহাদ্দরা প্রায় সকলেই জয়ীব দুর্বল বলেছেন দুর্বল হাদিস যদি শুধু ওইটি দলিল থাকতো তাহলে তো দুর্বল হাদিস হদী চলবে না কিন্তু আমাদের কাছে যে কোনো ভালো কাজ বিসমিল্লা শুরু করার ক্ষেত্রে দলিল রয়েছে। না? দুর্বল হাদিস থাকার নাই থাক তাতে যাই আসে না যেমন আমাদের কাছে প্রথম দলিল হচ্ছে কোরআনিকিম কোরআনিকিমের প্রত্যেকটি সুরা শুরু করা হয়েছে বিসমিল্লা দিয়ে একমাত্র সুরায় ছাড়া তার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে যত রাজা বাদশা শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন সেই চিঠি শুরু হয়েছিল কি দিয়ে বিসমুল রহমান রহিম তাই না সালাম চিঠি লিখেছেন বিলক ইসলামের দাওয়াত দিয়ে চিঠির প্রথম কি ছিল থাকতো তবু বিসমিল্লা শুরু করা কোরআন হাদিস সম্মত এবং বিসমিল্লা আল্লাহর নাম দিয়ে যে কোনো ভালো কাজ শুরু করাই বরকত রয়েছে তারপরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করায় বরকত রয়েছে বরকতের কারণ যেকোনো কাজের ক্ষেত্রে সে পানাহার খাওয়া দাওয়াই হোক হ্যাঁ অথবা আপনার মসজিদে প্রবেশ করছেন বিস্মিল্লাহ তাই না এরকম যে কোনো দুনিয়ার কাজ হোক না কেন কিতাব লিখা হোক আর কিতাব পড়া হোক জি স্মিল্লা দিয়ে শুরু করা যেকোন ভালো কাজে যদি শুরু না করা হয় তা বেহামদুল্লাহে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে ফাহু আকতা সেটা বরকতবিহীন হয়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 বিসমিল্লা অর্থে একটা প্রশ্ন আমরা যে বিসমিল্লা মানে কি শুরু করছি বা ইসম আল্লাহ বা যুক্ত ইসম আর আল্লাহ বিসমিল্লা তাই না আল্লাহর নামের সাথে সব দিকে হলো তাই না আল্লাহর নামের সহিত তো শুরু করছি কথা করতে পেলেন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 পান করা শুরু করছেন বলবেন্লাহ লিখছেন বিসমিল্লাহে আক্তব আমি আল্লাহর নামে লিখছি আল্লাহর নামে কি করছি লিখছি রাহমান এবং রাহিম দুটোর মানে হ্যাঁ উভয় কালের ইহকাল পরকালের দয়া কে সামিল এক এই দিক থেকে দুনিয়া আখেরা দুটোকে সামিল রাহমান উদ্দুনিয়াওয়ার হিমহা দুনিয়া আখেরাতের আর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 রহিমের বান্দা তাই না রাহিমের বান্দা কিন্তু কাউকে আর রহিম না বলে যদি বলে রহিম শুধু রহিম নাকেরা করে করে আলিফুল ছাড়া রহিম দয়ালু অমুক ব্যক্তি বড় দয়ালু হ্যাঁ ফলানুন রহিম অমুক দয়ালু বলা যাবে জাহেজ আছে কিন্তু ফলানুর রাহমান উন আরাম বলো জায়েজ না বুঝছেন না কোন ব্যক্তির নাম যদি রহিম খান হয় জাহেজ যদি অনুত্তম আব্দুর রহিম খান এটা শুদ্ধ হচ্ছে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 নবিসম খেতে রু ব্যবহারিত হচ্ছে রহিম ব্যবহারিত হয়েছে তারপরে তাকে রাহিম বলা হয়েছে আমার পিতা খুব দয়ালু বলছে না বলছি না আমরা বাংলায় আরবি বানাইলে কি বানাবেন আরবি স্টুডেন্ট যারা রবিবার ক্লাস আছেন আমার বাবা বড় দয়ালু কি বলবেন আবিরমন কবির দর খানিমন মানে বড় দয়ালু হ্যাঁ অতি দয়াল বলছেন নাহিম বললেন কিন্তু রাখছেন রাহিমাতুন হিম থেকে পুরুষ রহিম আর মহিলা হচ্ছে রহিমা রহিমা খাতুন একই অর্থ দুটোর শুধু লিঙ্গের পার্থক হোক अल्लाह अल्लाहम नाम क्यों अर्थ आज मत आठ आल्लाह अल एलाह की से आल्ला मैंने मबूदन एलाहन मैंने कि অর্থে তো আল্লাহকে আল্লাহ কেন বলা হয় আল্লাহ মানে হচ্ছে মাহবুদ আর তিনি হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস্য তো রহমান আল্লাহ রব আহ মিন দুনিয়াতে কাফের উপর দয়া করেন তাই না আল্লাহ রহমান কাফের উপর দয়া করেন আর মুসলিমের উপর দয়া করেন সাথে কেন এবং তার ফেরিস রহমতের দোয়া করেন জাতি করে মহান আল্লাহ তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে যান ওয়াকানা বিল এই রাহিম তাই তিনি বলছেন যে রাহিম আতী বি শেখ সাল ফজাহ বলছেন যে যিনি বিশেষভাবে দয়াকারী বা দয়ালু বিলেন মমিনদের উপর আর রহমানের অর্থ মুসলিম কাফের এছাড়াও যত মখলুকাত রয়েছে সৃষ্টি জগতের আল্লাহ পতঙ্গিছই আপন আপন জায়গায় পরিচালিত হচ্ছে আহ জীব সেগুলো বেঁচে আছে আল্লাহ পাকে পাচ্ছে আল্লাহ আল্লাহর দয়া তারপরে আমরা হামদে ফিরে আসি আল্লাহ লেখক বলছেন যাবতীয় প্রশংসা আল্লাহর অথবা যে কোনো জায়গায় যেমন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদ কোথেকে অর্থ আসে এই আলিফ লাম থেকে আলিফ লাম গ্রামারে কয়েক প্রকার তার মধ্যে একটা প্রকার হচ্ছে যে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 جبتیہ پرسال کرن دین گل ধর্ম।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 ইহুদিদের ধর্ম তাদের উপাসনালয়ের সাথে হিন্দুদের ধর্ম বারো মাসের ১৩টা পূজা করলে হিন্দু হয়ে যায় বা নামে বললে হয়ে যায় শুধু কাজে কর্মের লাইফে কিছু থাকার না জাতিতে হিন্দু হিন্দু ও জীবনেও যদি হিন্দু ধর্মের কোন পূজা পাঠনা করে তাও হিন্দু তাই না কিন্তু মুসলিম কি তাই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আর দায় মুসলিম হইতে হবে এবার বন্দীতে মুসলিম হইতে হবে আখলাখ চরিত্র আদান প্রদান মামলা দাবসা বাণিজ্য আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে হবে মুসলিম হইতে হবে হ্যাঁ হলুফ ইসল আর ইসলামের জীবনের প্রতিটি ক্ষেত্রে গাইড গাইডেন্স রয়েছে রয়েছে। অন্য অন্য ধর্মে তা নেই মুঠেই নেই সুতরাং দিন মানে দিন ইসলামের ক্ষেত্রে দিন ইসলামকে ইসলাম ধর্ম বলা অসম্পূর্ণ অর্থ শুধু মানুষের অন্তরের সাথে যাবে এটা হচ্ছে সেকুলারদের কথা যারা ধর্ম নিরাপেক্ষে বিশ্বাসী ধর্মের আপনার মনের ব্যাপার বলবে সেটা আপনার ফ্যাক্টর আপনার নামাজ না হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল দিন ইসলাম সুতরাং দিন ইসলামকে কে দিন ইসলাম বলবেন ইসলাম ধর্ম বলবেন না হলে ইসলামের জীবন জীবনের প্রতিটি ক্ষেত্র হ্যাঁ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 আরেক জায়গায় রয়েছে সুরায় সুরে ফাথে রয়েছে হ্যাঁ জি হক কয়েক জায়গা রয়েছে তো এই যে একাধিক জায়গায় রয়েছে আলহুদা আল্লাহ হেদায়তী কে হক নিয়েছেন আলহদা মানে হচ্ছে আল এলম রসুরামকে আল্লাহ উপকারী জ্ঞান এলম নিয়ে পাঠিয়েছেন এলম দিয়ে পাঠিয়েছেন হক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 আল্লা আলমিন হ্যাঁ কি দিয়ে পাঠিয়েছেন দিয়ে পাঠিয়েছেন ওহিরাম দিয়ে পাঠিয়েছেন একজন মুসলিম মুসলিম আল এলম নাফে লাগবে ও আল আমলে লাগবে আর তারপরে তখন দাওয়াতের পালা যা আসরে বলা হয়েছে তাই না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 রবুল আলম তাহলে এই যে ওয়াহ এলম দান করেছেন এবং সে অনুযায়ী আমল নিয়ে পঠেছেন রসুলামকে যার বাস্তবায়ন করেছেন নবী সাল্লাহাম কি জন্য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 আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট এখানে অলঙ্কারের জন্য বারটা এসেছে কাফা আল্লাহ শাহীন আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট আল্লাহ রব্বুলে চাইতে বড়ো সাক্ষী আর কি হইতে পারে না এ কথা যে সাক্ষ্য প্রদান করছেন যে দিন ইসলাম আল্লাহ দিয়েছেন কিসের জন্য দিন হক এবং হেদায়েত। যে আল্লা ছাড়া কোন সত্য মাহুদ নেই তার কোনো শরিক নেই অতহিদা এই যে সাক্ষ্য প্রদান করছি এই কথার অঙ্গীকার করতো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 একত্রের শাহাদাত আরে হচ্ছে রসুলের তার বান্দা এবং হোক ওয়াল্লা আলীহ তার হ্যাঁ পরিবার বর্গের ওপর ওয়াসাল্লাম এবং সালাম বর্ষিত হোক সালাত এবং সালাম বর্ষিত হোক তসলিম মজিদা অতিরিক্ত সালাম এবং সালাম দুটো কথা কেন উল্লেখ করেছেন আলী সাল্লু মহান আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষন করেন রহমতের দোয়া করে সালাতের পরিষিদ্ধ রহমত বর্ষণ করেন আর রহমতের দোয়া করে সুতরাং সলা পেশ করো মানে রহমতের দোয়া করো আল্লাহ সাল্লাহ আল্লাহ আরেক আলম্মদ রহমতের বরকতের দোয়া করছেন ও সাল্লিম তসলিমা এবং যথাযথ সালাম পেশ করো তাহলে দুটো হুকুম সালাত এবং সালাম পেশ করো সুতরাং এখানেও তা এই আমল করে তিনি এই কাজ করেছেন সুরে আহ নম্বর ছাপ্পান্ন তহিদের শাহাদ এবং রেস যে শাহাদাত হবে সেটা হ্যাঁ অন্তর থেকে হবে হবে এবং কাজের মাধ্যমে হবে শাহাদাত শুধু মৌখিক শাহাদাত না সাক্ষী দুনিয়ার সাক্ষীর ক্ষেত্রে অনেক সময় মানুষ চাপের মুখে অথবা প্রলোভনে অন্তরে বিশ্বাস নেই কিন্তু মুখে সাক্ষী দিচ্ছে এই সাক্ষী নাজাত।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 প্রথমে কিছু বলে তারপরে কথা শুরু করছেন হয়তো নতুন কথা তখন বাদু বা ক্ষুদাতে বক্তব্য আমরা প্রথম শূন্য তো ক্ষুদড়ে নিয়ে আমার মানে এই যে আল্লাহ প্রশংসা করলাম নবী সাহেব পেশ করলাম তারপরে আমার কিছু কথা আছে অতপর যে আম্মা বা আসলে বিষয় বস্তু তো এখন আছে বিশ্বাস নাজাত প্রাপ্ত দলের ফিরকা মানে দল আর মানে দলের আল মানসুরা যে দল সাহায্য প্রাপ্ত এলা কেমত কায়ে হওয়া পর্যন্ত কোন দলের কথা বলেছেন দুটো গুন বলেছেন একটা হচ্ছে ফিরকা আর কার হচ্ছে ওই দলের এই উম্মতের যেই দল মুক্তি পাবে না তাহলে এই মুক্তি প্রাপ্ত দল এই যে নাজিয়া শব্দটি নেওয়া হয়েছে এটা নিশ্চয় করতে নেওয়া হয়েছে তাই না এটা না হয়েছে ভাগ হয়েছে দলের সবগুলি দল জাহান নামে যাবে ইয়াহেদা এই একটি দল ছাড়া এই একটি দল তাহলে জাহান নামে যাবে জাহার নাম থেকে নাজাদ পাবে মুক্তি পাবে এই দলটি হচ্ছে আল ফেরকা ফেরকা হাদিস ও জামাত বলেছেন জামাত কাকে বলে আসবে ইনশাআল্লাহ জামাত আব্দি আসছে একাও যদি থাকে হকের সাথে আর হক হচ্ছে কোরআন এবং সহিহি ওই হচ্ছে হক আপনি যদি একা থাকেন সারা পৃথিবীতে কেউ নেই মুসলিম আপনি একাই জামাত ইব্রাহিম আলি সালাম যেমন একাই উম্মত ছিলেন ইন্না ইব্রাহিম একাই গোটা দেশ গোটা বিশ্ব মুশ্রিক ইন্না ইব্রাহিমা কানা উম্মা নেতা লিল্লাহ হানিফা আলামিয়া কুমিল বসেখিন মানুষরা আলোচনা শুরু করার আগে বলি যে নাজিয়া যে মুক্তি প্রাপ্ত বা নাজ প্রাপ্ত দল কি থেকে নাজাত এই দল পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবে নাজাদ আর দুনিয়াতে নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত গুমরাহি থেকে নাজাত প্রাপ্ত দুনিয়া তো নাজাদ প্রাপ্ত হ্যাঁ কিসে থেকে মিনা দলাল গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে জি একদিকে শির্ক বিদাত করছে ধর্মের নামে গোনা করছে আরেক দিকে মানুষ বেদিন হয়ে বেনামাজি বেনামাজি আর বলছে আমি শিরকি আকিতা রাখি না বেদাতি আকিতা রাখি না তো নাজাত পাবে নাকি রোজা রাখেনি রমজান মাসে বলছে আমরা কবর মাজার এই সব শির্ বিশ্বাস করি নাজিপ্রাপ্ত দল নাই হচ্ছে বেদিনদের হচ্ছে চরমপন্থী মুশ্রেক আর বিধাতীদের গুমরাহি এই দুই গুমরাহি থেকে দুনিয়াতে এই ফিরকায় নাজিয়া এই দলটি নাজাত পাবে এই জন্য ফিরকা নাজিয়া আর আখেরাতে জাহান্নাম থেকে নাজাদ পাল্লা রাজাব থেকে নাজাত। পাবে এছাড়াও এই জন্য ভাষ্যকার বলছেন শেখ সহ ফাজিয়া তুই কেন এই দলকে বলা হয়েছে যেই দল নিরাপদ মিনাল হালা কে ধ্বংস হওয়া থেকে অসরুর আর অনিষ্ঠ থেকে দুনিয়ায় এবং আখেরাতির সবচেয়ে ধ্বংস সর্বনাশ দেনা মাজিবে দিন হয়ে যাওয়া দুনিয়া আর দুনিয়া আখেরাত বলে কোনো চিন্তা নেই ফরজ অজাবে কাবিরা থেকে বাঁচা নেই কিছুই নেই আল্লাহর এর চাইতে ধ্বংস আর সমস্ত থেকে এই ফিরকা বেঁচে থাকবে এবং তারা সৌভাগ্য হাসিল করবে আর সাহায্য প্রাপ্ত এই কথাটি করতে হচ্ছে এটা বোখারি মুসলিম একটি হাদিস রয়েছে প্রসিদ্ধ হাতি লাল তাই ফাতে আমার একটি দল সর্বদা কি থাকবে আলাল হাক্কে মানসুরা সত্যের ওপর জয়ী থাকবে বা সাহায্য প্রাপ্ত মানসুরা এই মানুষরা শব্দ ব্যবহার হয়েছে गुमराहि जी छे जाएगा छड़िए छिटी से खाट मुस्लिम थकबे प्रत्येक देश प्रत्येक সহিদল একথা ভাবে যে সহিংস ভারতেও নেপালে মানি নবী কিসাল আমার একটি দল তাইফা তুমিন বলা হয় হ্যাঁ গুমরা তুলনায় পথভ্রষ্টদের তুলনায় ছোট আমার ওম্মতের একটি দল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 ইমান রক্ষা করার মানে এই না যেন মমিন হ্যাঁ সিঁড়ি করেছে তারপরে মমিন না একেবারে যারা কাফের মুর্শেক বা ইমান ভঙ্গ করেছে জাতিতে মুসলিম নামে মাত্র মুসলিম ওদের উপর ক্যামত কায়ে হতে পারে কিন্তু যাদের ইমান রক্ষা করে আছে কিছুটা তাদের উপর ক্যামত কায়ম হবে না এই মানে একটি হাদিস রয়েছে যে একটি খুব আরামদায়ক বাতাস প্রবাহিত হবে আর তাতে প্রত্যেক মমিনের রুহগুলো হ্যাঁ কবজ হয়ে যাবে ইেকাল করবে আর তারপরে শুধু কেমন এখানে বোঝানো সেটা হচ্ছে আমর উল্লাহ জি হাদিস বোখারি মুসলিমের তাই বলছেন সোহেব মুসলিম হাদিস রয়েছে যে একবারে নিকৃষ্ট মানুষদের ওপর কিয়মতায়ম হবে আল্লা বলিনি যে এলাকা তুই আল্লাহর নাম লেনা লোক নেই তার মানে কি আল্লাহ আল্লাহ বল এলাকায় কোনো নামাজি লোক নেই এ এলাকায় কোন দিনদার লোক নেই আল্লাহ ভয় করলে লোক নাই ঠিক না জি কিন্তু সেই বাতাসের সুগন্ধি হবে মিরগুন সুগন্ধি আতরের মতো মূল্যবান আর নরম হবে রেশমের মতো। ফালা ইনুপর অনুপরিমান কি আছে হ্যাঁ অথবা পিপিলিকা পরিমানে যাররা এই যুগ অনুতো নাই আজকাল সায়েন্স এর আসলো কিন্তু নব যুগে ছিল না তো যার রা জন্য বলা ক্ষুদ্র পিপিলিকা বোঝানো হয়েছে ক্ষুদ্র পিপিলিকা সমানো যদি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 ইমান ভঙ্গের মেলা যে কারণগুলি রয়েছে তার মধ্যে মূল মতো কারণে শেষ ইমান পরিমাণ ওদের ওপর কেমন কাজ হবে নাজাদ প্রাপ্ত দল বা সাহায্য প্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আহলি সন্ন্যতাল জামাহ আর তারা হচ্ছে বলছেন যে সোনা হচ্ছে সেই আদর্শ যার ওপুর সাল্লাহ আলী সাল্লাম ছিলেন তার জীবন তার কথার ক্ষেত্রে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 তারা বিপরীত হচ্ছে যারা কেনা বেদাতি তারা নবীর আদর্শের উপর না যেমন কাদিয়া মুরজিয়া জাহামিয়া এইরকম রাফেজা সিয়া খারিজি খারি চরমপন্থীরা এরকম বহু দল উপদল আশা এরা মাতুরি দিয়া আপনারা জামাত এখানে এক জামাত হাজির হয়েছেন জামা এটা আল ফিরকাল মুস্তাম এখানে জামা মানে আলোকে বা এখানে আমরা যে আহ জামাত এই শব্দটি ব্যবহার করি কোন ক্ষেত্রে এর প্রয়োগ এর প্রয়োগ যারা ওই সব লোকেরা যারা সত্যের উপর একত্রিত হয়েছে আমরা একটি সত্য আদর্শ এবং সন্ন্যাস দ্বারা প্রমাণিত কোরআন সন্ন্য দ্বারা প্রমাণিত সত্য দিনের ওপর আমরা একমত হয়েছি সুতরাং আমরা একটি জামাত একটি জামাত এই জামাতের প্রথম শারীর।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 তুমি হচ্ছ তখন জামাত যখন তুমি সত্যের সাথে আছো আহলে সন্তুল জামাতের আকিদা কিমান এখানে ইমানের ছয়টি স্তম্ভ উল্লেখ করেছেন এই দিয়ে শুরু করেছেন পাঁচটি আরেকটি আয়াতে তুগির কথা এই ছয়টি আর যে হাদিস টি জিবাহ ইসলামী হাদিস বলে প্রসিদ্ধ হাদিস সাহি মুসলিম তাতে এই ছয়টির কথা উল্লেখিত হয়েছে প্রতি ইমান ও তার।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 আখেরাত বলে যে পুনরুত্থান হবে বিচার দিবস বলে সেই জন্য ও তো আছে নেই ওর লিনে অথবা আছে তার আখেরাত শুরু হয়েছে মত আর দুনিয়ার দুনিয়ার বিধিবিধান তার ক্ষেত্রে প্রযোজ্য না তাকে আজাব হচ্ছে অথবা সে খুব সুখে আছে নিয়ামতার পাচ্ছে এগুলো কিন্তু আসল বড় আখেরাত যেটা সেটা হচ্ছে বিচার দিবস দিন সবাই কবর থেকে উঠবে এই বাস বাধ মৃত্যুর পরে পুনরুত্থানকে এখানে উল্লেখ করেছে লেখক আখের আরো বহু স্তর রয়েছে হেসা দাঁড়ি পাল্লা ওজন ওজন তারপরে শেষ হচ্ছে অসার রেহি এবং ভালো মন্দত্ব দের প্রতি ইমান বিশ্বাস করা এই ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ এই ছয়টি স্তম্ভ সম্পর্কে ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব এতটুকু সংক্ষেপে যেন বিশ্বাস করে একজন লোকের মুসলিম আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান যদি মনে হয় এতটাই বাস তাহলে আপনি মুসলিম হইতে না। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন আল্লাহর শরীর বিশ্বাস করেন বহুত্ববাদীরা বিশ্বাস করেন আল্লাহকে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 আল্লাহিত্ব বিশ্বাস প্রতি এক নম্বরে আসমাদ এই চারটি দিক আপনার আল্লাহর সম্পর্কে যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি ইমানদার হইলেন ইনশাআল্লাহ আগে সপ্তাহে আলোচনা হবে সময় শেষ হয়ে গেছে ওসল্লাহাম বিয়ান মোহাম্মদ আল্লাহ كتاب الله دستوري وخير القلق أسوتنا بسنتهم جلا نوري بهدي